সালামুকালামাজুহিন তারিফ শীহান আল্লাহ সুবাহানুবাহান উলয় আমরা তৌফিক দান হরসইন বাজার জেলার দক্ষিণ শামরকোনা গ্রাম অনুষ্ঠিত প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লা সুবহান আউতালার সুক্রিয়া আদায় আর যে কিছু আমরা বায়ু বুজর বুজোর ক্ষমতির কারণে এই জায়গা থেকে এখন পশ্চিম সবর্গনাথ অনুষ্ঠিত হওয়ার সেই মণিবের দরবারে শুক্রিয়া দায়া করি আর যে আল্লাহ সুহানাউতালা আমরা রে সুযোগ করি দিস স্বল্প পরিসরে যে আল্লা দিনের আলোচনা করবার লাগিয়া দিনর কথা শুনবার লাগিয়া যে সুযোগ করে দিস আল্লা সুবহান আউতালা আমরা তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বশেষ নবী নবী মাহমুদ সাল আলাই ওপর রহমত এবং করুণা পরিচিত সাহাবাইকারিন তবে তাবিন আইমাই মুসাহিদিন পর্যন্ত যারা দিন হকের উপর উপস্থিত থাকবে উপর আমরা সুখী আদা করিয়ার অনেক কষ্ট করিয়া শেষ মুহূর্তেও আইসন অনেক বাধা অনেক বিপত্তির পরেও আমরা যে প্রোগ্রাম করতে হারিয়ার আপনি সারি কীসানি করো যারা আয়োজন আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরা মা তারা বিচয় থাকি বইয়া হনরা তারা আদা করিয়ার সুক্রিয়া আদা করিয়ার মোহাম্মদ আলী ভাইয়া তাই অনেক কষ্ট করিয়া চাইসা যে একটু বড় পরিসরে প্রোগ্রাম করবার লাগিয়ার আল্লাহর ইচ্ছা আমরা আল্লাহর ইচ্ছার উপরে সন্তুষ্ট থাকি এবং আমরা আশা করি এই প্রোগ্রামর বাধার কারণে ইনশা আল্লাহ তালা দিনও উপকৃত হইব ইনশাল্লাহ কারণ আমরা আগর আছে আগর একজন সালেহীন ব্যক্তির কথা গিয়া যে আমি যেটা পছন্দ করি এটা যদি আমি পাই আমি যেটা পছন্দ করি পাই এটা ফাইলে আমি খুশি হই একবার আর আমি আল্লাহ যেটা দিন এটা ফাইলে আমি তখন খুশি হই দশবার কারণ ফয়লাটা আসলে আমার ইচ্ছায় আর দ্বিতীয়টা ইলে আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা অগ্রের মাঝে মিলিত হইয়া নিশ্চয়ই এর আল্লা সুবহান সম্মানিত উপস্থিতি হয়েছেন আল্লাহ আফালি আকছা সেটার গ্রহণ করুক আর যার ইচ্ছা সেটার গ্রহ বর্জন করুক আগমন সম্পর্কে রসুল্লা কি আল্লাহ সুবাহান এই সম্পর্কে আল্লাহ সুবাহান তিনি রসুল সমস্ত দিন রেস্টাবলিস বিজয় তাহলে আমরা বুঝলাম যে রসুল আইসোয়েন হেদায়ত এবং দিন এ হক লইয়া এবং আল্লাহ সুবাহর ফকিয়া আমরা জানি রসুল সাল্লাই বিদাই হজর বাসন যারা তুমি দেন এই দুই জিনিসটা যদি আক্রিয়া তৈরি কোশ্চিন কালেও তুমি দেন গুম্র হইতে হইতে নাই বুল ফতে আল্লাহর কিতাব কুরআন আরসুল্লা সুন্নাহ বা হাদিস كتاب اللہ فوت را نماز روزا حز جا راجن گڑا گڑتا ڈوکا ٹوٹ تک گماند رسول এই তরিকা ছাড়া অন্য কোন তরিকা আল্লাহ সুবহান উত্তম নমুনা কিতা মহম্মদ রসুল্লাহ সাল্লাহাম জীবনী তাগিয়া উত্তম নমুনা তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তরিকায় আমরা তুইব আমরা সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে মোহাম্মদুরসুল্লা সাল্লাই তরিকা লগে আরো কিছু তরিকা অকাল জন্ম হয়ে গেছে হয়েছে কিনা না চিস্তিয়া তরিকা নকিয়া তরিকা মজেদি দিয়া তরিকা সরমুনির তরিকা ফুলতলির তরিকা গড়ফুলের তরিকা সিলেটির তরিকা ডাকাইয়া তরিকা ভারতীয় তরিকা সৌদি আরবির তরিকা আছে কিনা না এবং সব দলে খর যে সব তরিকা খর যে আমারটা কিনা না প্রত্যেকের কর লেমটা ফিরেও কর ঠিক তার মুদেও কর যে তার ফির সাবইলিয়া ঠিক অথচ অলঙ্গের মধ্যে এটি বই রয়ে হেলিয়া হেও কর হে ঠিক গাঁত গাঁতে বই রাখে নামাজ কোনো সম্পর্ক নাই কর ঠিক গাঞ্জা খায় ওগেও কর হে ঠিক তার মুখ কর ঠিক আছে কি না না আপনার আশেপাশে হয় কিনা না উরুস যারা করে কীতা করে সারায় গান গায় গাঞ্জা খাওয়া হয় বেটি নাইন মেলাও হয় রং তামাশা হয় না নি আর বাধে মিলাদুলা ভরিয়া সিনেখাইল্লা তো ইদাফুরা ইসলামিক হয়ে গেল তো তারা কর যে ওটাও ঠিক বুঝছেন না তারা স্যার ওটাও ঠিক তাহলে ঠিক কোনটা যে জেলা সলে হেওয়ালা করা উচিত যে সত্যি আমরা ঠিক কোনটা এবং ঠিকটারে আমরা জানাও দরকার এবং সেটার গ্রহণ করা দরকার আমরা জানা দরকার সেটার ত্যাগ করা আল্লাহর থাকিয়া রসুল সাল্লাই তাহলে রসুল সাল আলাই ইলেকশন করিয়ে নি রসুল ইলেকশন করি হন রসুল কিনা মানসের যারা বানায় তাই ওই যায়নি রসুল দাবি করব তাই রসুল এনি রসুল আল্লাহ সুবহান করেন তাই নয় আল্লাহ নিজে তাই কোনো কথা কৈতানা যা কৈতা কথা যা কইতা আল্লাহ থেকে কোন জিনিস বানাইয়া খুঁসেন না নিজে তাইছেন না যা কইছেন সব যেটা থেকে যেটা ফাইছেন তাইছেন এতেবো আল্লাহর কথা এলকি ঠিক আল্লাহ কথা আমরা ফাইমুখ জায়গাত ডাইরেক্ট আল্লাহর কথা আমরা ফাইমুখ কুরআ আর আল্লাহর কথা ফাইমু রসুল্লাহ আল্লা সাল্লামর বাসা রসুলামর কিন্তু মূল কথাটার ভাবটা আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান্লাহরি ফন আফালিমানি যার ইচ্ছা মানো আর যার ইচ্ছা অস্বীকার কর রসুল সাল্লাহ আলাই অন্যত্র কইছেন রসুল সাল্লাহিস আল্লাহ সুবাহ আমরা কি মোহাম্মদ সাল্লামের ইবাদত করি আমরা কি বুজুর্গানের দিনের ইবাদত করি উলিয়া উলিয়ার ইবাদত করি হার ইবাদত করতাম আল্লাহ ইবাদত আল্লা লাগি সমাজও আজকের মুসলিম সমাজও সব থেকে বড় যে সমস্যা হইল গিয়া যে ইবাদতটা হইতো খার তরিকায় কোন পদ্ধতিতে ইবাদত হলে আল্লাহ সন্তুষ্ট হইবা আপনার তা মনে করেন যেমন কুনার শিক্ষিত সচেতন মানুষ সকল আপনারা আর মালিক কে হামলান আমি নিজে মালিক আপনি মালিক আপনি একটা খাম করবার লাগিয়া খাম করছে কিন্তু আপনার মন মতো না হে তার মন মতো করছে আপনার যে কইসেনা করিয়া হে তার মন মতো করছে তার লাখান করিয়া যে আগুন মাস হই নেনি দান খাটবার লাগে কইন কইসেন বা যে ও টুকরা এখন ফাঁকি গেছে ও টুকরা খাটিলাই হে বাড়িতে গিয়ে দেখছেন যে হে ই টুকরা তো কিন্তু হেগুন তো দান ফাঁকিছে না খাটি রাখছে আপনি এলাকা খুব খুশি হইবা খাসাদান খাটি খাটিয়ে রাখছে খুব খুশি হইবা খাসা দানি খুশি হইবানি না হেন ইত্যাদ কম করছে না বেশি করছে বেশি কাম করছে তে বেশি কাম করলে তো আপনি খুশি হওয়ার কথা আমরা দেশের মানুষ বেশি ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হইবা আপনি বেশি খুশি হওয়ার কথা রানি কিন্তু আপনি খুশি নাই কেউ হে আপনার কথা মতো করছে না হে তার মন মতো করছে তার মতো যদি করে খামলায় যদি তার মন মত করে তাহলে আপনি খুশি হইতা নাই তাহলে আমরা রব যিনি আমরা বানাইছেন যে আমরা সুন্দর করে বানাইছেন তার ইবাদত করবার লাগে আমরা সৃষ্টি করছোন নির্দেশনা অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে তাই কি খুশি হইবা তাইয়ার লাগিয়ে যে আমি তোমাদের হাতত ফাটাইছি রসুল তাইনের লাগে উত্তম নমুনা তাইন জেলা নামাজ পড়ে নিল নামাজ পড়তেই তাইন জেলা রোজা রাখেন রোজা রাখতেই তাইন জেলা হজ করে নিলা হজ করতেই আমরা একগ্র মানুষের চিনি আমরা আশেপাশে শিয়া কিদার মানুষ আছেন আর ইরানের লাগে শিয়া হলর দেশ শিয়া হলে কিদা করে তারা রোজা রাখে রোজা রাখে রোজা রাখিয়ে ইফতার করে আসার টাইমে তারা ইফতার মাগরিবারে করে না তারা কয়ে যে আল্লাহ কোরআন কইসেন যে রায় তৈল ইফতার করো রায় তখন যে ইফতার করো থেকে আসাম্মদ রসুল্লা সাল্লা মোহাম্মদ রসুল্লাহ কয়েছেন সুরুজ ডুবাল্লো গেল করবাই ইফতার করবাই সাইম ইফতার করব সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রসুল্লাহিস্লাম দিন ততদিন বিজয়ী যত মানুষ তাড়াতাড়ি করে ইফতার করবো আর তারা কিতা করে লেট করে ইফতার করে তাহলে আমরাও সমাজ আছে ইফতার লাগে না খাইতে হাল্লাই তার দুই মিনিট না খাইয়া তার লাগিয়ে দিই কিন্তু রসুল লাগছিলাম আমার নির্দেশনা কিতা দিস যে তাড়াতাড়ি করে ইফতার করতাম তাড়াতাড়ি নির্দেশনা আমরা বুঝতে হইব এবং ওইভাবেই আমরা ফলো করতে হইব আমরা যে আল্লাহর ইবাদত করতাম রসুদ সাল্লা তরিকা করতাম তাহলে রসুল সাল্লা তরিকা সব থেকে বলা বুঝছেন সব থেকে বুঝছেন খারাপ এই যুগের মানুষের মানুষ খারাপ বুঝছেন রসুলোর সঙ্গী সাথী যারা আস্ত তারা সব থেকে বুঝছেন আপনার জুম্মার নামাজে একটা কুতবার মাঝে একটা কথা হয় কথা খাওয়া হয় আপনার জুম্মার আরবি না বুঝলেও কিন্তু কিছু কথা মুখস্থ আছে যে যখন ইমাম সাহেব কইন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়িতাইযুল কুরবা ওয়ানহা নি ফিল ফখশা ওয়াল মুনকার ফাদি মনকরের যখন খলাইবার সময় গেছে হ্যাঁ فتেন্ডজ মতন দে দে এসে যে যতই ভাষে এই জায়গা তাইবা তখন লগে যখন মানসিল লারা শুরু করাইতে তখন খলাইবার সময় আছে তোলা বুঝুক বুঝুক না বুঝুককা আপনারা এইলা হুনছেন রসদাম সব থেকে উত্তম যুগ আমার যুগ তারপরে যুগ তারপরে যুগ তাহলে আলী তাগিয়া রসুল সাল্লা শ্রেষ্ঠ উন্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হল তারা সব থেকে বালা করি ইসলাম রে মুরলে বুঝছেন নানি দেশরত আলিমুল হলে বুঝরা নানি এটা কি দলিলের কথা না দখলর কথা কি আর কথা দখল দিয়ে আপনাকে খাই চাই দখল দিয়া খাই দলিল দিয়াও খাই না দখল দিয়া খারা খায় যারা শক্তি আছে তাহলে আপনি যখন দলিল খাইরা না তখন কিনা দিয়া খাইবা দখল দিয়া খাইবা যেহেতু আপনার দলিল নাই মাসুল দিয়া খাইতে চাইবা যখনো যখন বিষয় ইসলাম বিষয় আসে তখন প্রশ্ন করার দরকার আছে এটা কি কুরাণে আছে এটা কি হাদিসে আছে অটা প্রশ্ন আছে আইতে আসলে আমরা দেশের মানুষের দিকে আসেন না এবং তারা সঠিক আসেন না যদি ইসলামের লোক মিলি যায় তাহলে আপনার মানতে গুণ আপত্তি আছে মিলি গেলে আমরা মানতে গুন আপত্তি নাই কিন্তু যদি কোন জায়গা না মিলে তখন কি তা করবা খকা কোনো জায়গা গিয়া যদি সমাজে না মিলে তখন কইথা নি না বাপ দাদা করিয়াছেন অত জিন্দিগি তা কি তারা কিতা ভুল বুঝছেন তারা কিতা বুঝছেন না নি আপনি দুনিয়ার ব্যাপারে কিন্তু ইটা কইন না আপনার দাদাই কিন্তু ফেন পিঁধেছেন না আপনি ফেন পিঁধিবা কইবা না এখন লঙ্গিত জবানা নাই এই দেশের এক সময় কুছেন ইংরেজি শিকা হারাম কছেন কিনা না হয়েছেন ইংরেজি লগিয়া ব্রিটিশর ভাষা ইটা শিকা যায় কি হারাম এখন মাদ্রাসাত ফুরেননি ইংলিশ হয়েছেন লন্ডনী ফয়সা হারাম হয়েছেন কিনা না এখন লন্ডনী ফয়সা সারা কিনা মসজিদ মাদ্রাসা চলে হ্যাঁ তাহলে হুজুরকালের আগর হুজুরকল বুঝ কিছু বোঝাগল গাইছে হের ফের হয়েছে হ্যাঁ একসমা সিগারেট খাওয়া মখরু আজকের দুনিয়ার সব বিশ্ববরণ্য আমি তো সিগারেট তো দুমা খাই আর আপনি তো ডাইরে দিন যে জিনিস খায় না ভাই শিয়াল কুকুরে সেই জিনিস খায় আমার ইমাম হুজুরে কারণ এবং অথচ সারা বিশ্বের সব আলেমরা তো একমত হারাম এবং বিশ্বের সব বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞানীরা সব একমত যে এটার মাঝে কোনো কল্যাণ নাই অকল্যাণ ছাড়া নিজের হত্যা করা হয় এটার দ্বারা নিজের ক্ষতি করা হয় পয়সার অপচয় করা হয় কত দিক থেকে আরাম কিন্তু তারপরে আমরা রাজি নাই বাপদাতার দুহাই দিয়া বুজুরগানের দিনের দোহাই দিয়ে আমরা এটা চালু রাখতাম তে সম্মানিত উপস্থিতি আমরা দেখতেই কোরআন এবং সন্ন্যাত কিতা আছে এই এক সময় কোরআন এবং হাদিস আমরা ফোরতাম পারছি না সুযোগ আসিল না আমরা বাপদাদা এটা ফোরতা পারছেন না আগের মুরব্বী যারা ফোরতা পারছেন না কেউ দায় ইসলামের এই কিতাব গুলা ভাষায় আমরা দেশের মানুষ এগুলা বাংলায় করছেন বাংলাদেশের বড় বড় আলেমরা বাংলায় করছেন কি তা এই উর্দু শিক্ষিত মানুষ পড়বার লাগে না বাংলা শিক্ষিত মানুষ পড়বার লাগে বাংলা শিক্ষিত এর ফোড়ার কারণে এখন আলেমুলা বাংলাদেশ থেকে অনেক যাইরা সৌদি আরব কাতার বিভিন্ন দেশে যাইরা তারা স্কলার আইয়ার তারা এগুলা কথা করা এখন মিডিয়ার মাঝে আপনি ফাইরা এখন বাড়িতে গিয়া কইরা এলাকাত গিয়ে কইরা এলাকার বিগড়ি যাইরা কইরা এটা বুঝছেন না নিলে গিয়ে আমরার সমাজও ধর্মরে নিয়া এক শ্রেণীর মানের ব্যবসা করা হিন্দু ধর্ম যারা আছে ব্রাহ্মণ আছে তারা গীতা করে তারা ব্রাহ্মণে গিতা করে দশ ব্রাহ্মণ দশ দিন মারণ মারা যাওয়ার ফলে দশ দিন ফলে ব্রাহ্মণ আয় আইয়া ব্রাহ্মণ আইব তারপরে খানি টানির আয়োজন হইব খানি টানির আয়োজন হইয়া শেষ হইব আপনি সব গুণা খাইয়া তাই গুণা খাইতেইলে খুব কষ্ট করে গুণা খায় এদের তার কিছু ফসা দেওয়া লাগে হাতিয়া দেওয়া লাগে যে ই মরা মাংসের গুণা খাইছে আর আমরা গিয়া যে দশা তাই আমরা কোনদিন আহিলা তাইন কইলা আমি গুনা তাইন কিলা করেন আপনার মা তাইন খান দিলা হুজুরা খান দিল কেদা খান হাল তেরি জাল হে মকসুদেরা মাল হে তেরা চাল হে দিয়া আপনি পয়সা দিতা নাই হুজুরার খান দিতা নাই আপনি খুব কা আমার বাড়ি দিয়ে পড়বা হুজুর আপনি আমরা বাড়িতে ফত্যেক সাপ্তাহের মিলাদ ফুরবা কিন্তু হুজুর মিলাদ ফুলো সহ বুঝবো আপনারও কিছু সাহা বইল আমরা সহ বুঝলাম হুজুর কি চিন্তা করতাম না দেখান হুজুরা হুজুরের বাড়ি নামাজ হয় হুজুরের নামাজ পড়বে নামাজের লাগে কোন হুজার লাগে ফসা নিছেন আপনার রাস্তায় কি মিলাদ সব ফসানো লাগ এখানে মরা মৃত্যু পার্সিকা ইলে ফয়সা নেবেন কারণ এগুল ইসলামের বিষয় নাই এগুণ হুজু বানাইছেন ফয়সার লাগে করছেন কীটা হবসার ইসলাম সম্পর্ক নাই ইসলাম সম্পর্ক আপনি অনেক আছেন বিদেশ আছেন ইসলামরি তাকতো তা আরবও এই দিনগুলা থাকলোনে শহরাত আরবও তাকলে গেলে তারপর লাই কদর আছে শহর নাই হিনত তিন দিনের সিন্নি নাই সল্লিশা নাই দেখবা ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্ন করতে পারবো ইনশাল্লাহ একটু ধৈর্য করি আর কথা ইনশাআল্লা কিতা এক ঘুরে বয়েরা আর একগুড়ে বয়েরা বৌরা বিক না কোনদিন মাই লাগছে যে মাই লাগছে কারণ সবর হাজাত আরব গেলেও বাংলাদেশে ভর্তি আর যে কোন ডাল মেছ কালা কেউ মাই লাগলো কেউ দা জান নামাজ এক দুঃরণা আর এক না আপনার এলাকাত কোন পরণ পার্টি আছে নাকি আপনার এলাকা দু এক আসেন আর অন্য আশেপাশে গ্রামও আছেন প্রশ্ন কিনা না এটা প্রশ্ন আপনি তুগাইলে তুগাই পাইবা একগুড়ে আর একগুড়ে দুঃখ যদি আপনি মিলান দুঃখ মিলানি এখানে মিললে তোমার লেগে এখন আপনি যদি আর মৌলিকাজার ইয়াকুব্লা মসজিদ কমপ্লেক্স দুটাল আমার লাইব্রেরি আছে আপনার ফাইবা কিন্তু আস্তা তাই জিনিস কইসন্তর দলিল সঠিক না সঠিক দলিলটা আপনার দলিল ফাইল আপনি বুঝি আপনার জায়গা লিলে দুই তিন খান কাগজ যখন দুই তিন সামনে আহলেও আপনি বুঝিলেন যে কোনটা সঠিক সামনে আইলে পাওয়া যায় কি একজনে তার বকলা বই আমারটা দলিল ঠিক আছে তোমার দেখাই দামে কোটা দেখাইমা আমার নানা বাড়িতে দরবার লাগছে দরবার গেলে মানুষ বুঝি মানুষ বইয়া কুছেন যেতো অরিজিনাল দলিল আছে যার দলিল আছে মানুষ কারণ হে মনে করেন আমারটা আছে হে নিয়ে দলিল দেখছি তো বিচারি হলে দলিল দিকা খা আচ্ছা আপনি তো দাবি আপনার দলিল দলিল দলিল ও ঠিক আছে যখন যাইবা নানি গিয়া কইবা ঠিক আছে তারা ঠিক আছে ঠিক আছে ঠিক না আমরা এমনি খরিয়ার নেই এমনি খরার ঠিক আছে আমরা আহ হয়তো তার একটা একটু বেশি টিক আমরা একটু মানে আল্লাহ সুহানার ক্ষেত্রে যখন যাইবা কিন্তু দুনিয়ার বিষয় নয় আল্লাহ রে খুশি হার বিষয় আল্লাহ খুশি কিলা হইবা আমরা জানিনি আমরা কি জানি আল্লাহ রে কিলা খুশি হইবা জানিনা আল্লাহ খোঁজা দিস রসুল্লাহ তরিকা যদি চলো তাহলে আল্লাহ খুশি হইবা আর আমরা মোহাম্মদ রসুল্লাহামের তরিকা বাদ দিয়া আমরা বিভিন্ন বিভিন্ন তরিকা নিজেরা বানাই দিচ্ছেন আল্লাহরে আলাইস্লামে আকিয়া বুঝাইয়া দিচ্ছেন এদিন একটা দাগ দিয়েছেন হাজা হাজ আস্তিম এটা সঠিক সুযাক রাস্তা এবং বাবুয়া আরো কিছু দাগ দিয়া কইসন যে এগুলা দাগর ফত্যেকটার মাথা ছয়তান আছে মানুষের তার দিকে ডাকের তারপর ইসলাম না তাহলে তোমরা আল্লাহ রাস্তা থেকে বিচ্ছুত হয়ে যাবো আপনার হইতাম আমি সব তরিকা বা আমার তরিকা তোর বা আমার ফিরসাবরিকা দরকারিটার বাড়িতেই বাড়াইছি আমরা বাড়াইছি মঞ্চে ইসলামের কথা খুঁইবার লাগি কোরআন হাদিসের কথা কইবার লাগে আমরা সত্তাহ বাদ দিয়া রসুলোর তরিকায় আই একমাত্র আমরা যদি কল্যাণ চাই আমরা যদি কামিয়াবি চাই আমরা যদি জান্নাস চাই তাহলে আমরা ফিরিয়া দিতে রসুলোর তরিকা আপনি রুজার হকা রসুলোর তরিকা আপনার াহিম আল্লাহ যেটা আমরা নামাজের ফুড়িঠা আর আমরা বানাই নিছি কুরানো আছে আপনারা হইয়া আপনি একটু সচেতন দাগ কতীয়ান আছে কিনা না সব বক্তাইন ফোর ফোর বন্দস্ত হয়েছে গাঁরের সাধারণ মানুষ মনে করছে যে নিশ্চয়ই গো সবাই ফোড়া যখন নিশ্চয়ই বালা জিনিস হইগো আমি যাচ্ছি কত মুরব্বী হক আমরা মুরব্বী হল রাস্তা কাটিয়ে দিইরা তারা মনে করছেন মনে করছেন পালা জিনিস আসলে একটা কবিতা কবি নজরুলা কবিতা সাদির লেখা একটা কবিতা তা ওই কবিতার সমস্যা আছে আল্লাহ সুখ খানাও তাহলে আমরা তৌফিক দান কোশন লাগছিলাম সবরেইয়া সবরে লইয়া একলগে সবরে এক ফোর লাগিলা ফোর না জিরো জিরো ফোর না আপনার নামাজের মাঝে যখন দূর ফড়ি জিরো জিরো না আস্তে আস্তে ফড়ি জিরো আস্তে আস্তে ফড়ি সব মিলিয়া না একলা পড়ি সব মিলিয়া পড়িনি আস্তে আস্তে ফরক্কা জুয়েলাইয়া মিলিয়া এই ধরনের না কোন প্রমাণ দেখাইতেসুলের আল্লাহ হোসেন যে আল্লাহ আল্লাহ হোসেন অসকুর উল্লাহা কি আল্লাহ রে জিকির করো জিকির মানে কিতা আমরা মানে জিকির মানে মনে যে জিকির মানে জিকির করতে করতে বাড়ি যা দেখা ইন্টারনেট খুলিয়া সরমুনা বান্ধব ল মানে মানে আপনি দেখলে মন হইব দেখানি আসি গেছে এখন আপনি এক বাইরে রাখব কা আর আমার সঙ্গীত সাথী একমুকা রাখক্ রসুলের বক্তব্য শুনিয়া রসুলের জিকির শুনিয়া রসুলের তরিকা নিয়া কোন দিন বাই উঠলানা বাঁচিয়ে দিয়া হেরা দিবা তার গেছে যেটা তরকারি লবণ দিলে একসামুচ বেশি দিলে কীটা হয় থিথ যায় মা বই নক যখন ওষুধ দেনা দেন তার মুসলা দিন মুসলা যদি একটু বেশি দিলেন কিন্তু খাওয়া দিব না এখন একটু বাড়াই না এটা তো অবসর খাম খাস থাকে ব্যস্ততা থাকে তারপরে একটু আকলরে কাটাই না যে কোনো একটু সময় লাই আর বাইদে বাড়াই দিইাস হের ফের করি বাইদে বাইরে হইব না কেউ দেখতে না তরিকা রসলি হিতোমে মিবর নামাজের ফলা দুই রেখাত কিলা ভর্তা আসতে না জোরে কে জোরে আর জোর রক্ত জোরে পড়লে সুবিধা কীতা অসুবিধা কারণ গুমাইয়া জিকির হইলে গুমাইনি সময় জিকির কর্তা উবাইয়া জিকির কর্তা আটিয়া জিকির বাথরুম ডুবতা বাথরুমের জিকির ভর্তা বাথরুমের যে দু আছে গড় ডুকতে সময় সালাম দিয়া ডুবতা গড় থেকে বাড়াইতে সময় আল্লাহ হইয়া বাড়াই ওটাই লোক জিকির কুরান আল্লাহরে স্মরণ করা আমরা কিতা করছি তারপরে দোয়া করিয়া শেষ হেসে হালুয়া বাটিলা মিষ্টি বাটিয়া খাইলাম গিয়া মনে করলাম বহু জিকির করছে কিন্তু জিকিরা হোক ফাঁকা ফাঁক না দান খাটাত গিয়া লাগিয়া গীতা করছে খাসা গুণও খাটি লাইছে। বিকেলাইছে পয়সা নিবার লাগে মালিকা তো পয়সা দেয় না কিতা গীতা আমি চার দিন কাম করছি আপনি খুঁজছিল এক টুকু কাট তিন টুক্রা কাটছে গাওয়ার মানুষের যদি চিল ধুলা করে লাই দিয়া দান দু দিন পরে ফাঁকি গেল তুই নষ্ট করছো ভালো করবো না মানুষে তা আমরা যখন দুনিয়া যদি আর রসুলের তরীকায় ইবাদত না করি তাহলে যখন আমরা মারা যাই খবর গিয়ে আনলে রসুল্লাহ ইসলাম কিতা খা হাদিসের মাঝে আছে রসুল কই যে এর ফলে তোমরা যারা আমার ফলে দেখবা তারা দেখবা অনেক বিষয়গুলা নতুন নতুন সৃষ্টি হইব কুল্লুবিধাতীন দলাল ও কুল্লু দলালাত সব নয়া সৃষ্টি ইবাদতের নামে যত নয়া সৃষ্টি হইব নাই লাইট নাই বিমান নাইবাদত নামে নতুন সৃষ্টি করা আমি মাহমুদামর তরীক সেটা সেটালে বাতিল রসদামে কয়েছেন মান রাগিবা আনন্নতী মিননি যে আমার সুন্নতি অবজ্ঞা হলো অবহেলা হলো রসুল কৈছেন এক তরিকায় রসুল কইছেন নামাজ বাদে গিতা করতে হইব ওসবি পড়তেই আপনার তোর ইমাম সাহেবেন তাই নাতা সবর করলি তাহলে বুঝা গেল রসুল ইসলামে বুঝছেন না যে সব রিয়া দোয়া করতে হইব রসুল্লাহ করল্লাহে কিন্তু রসুলিল্লা না রসুলিয়া ফুট থেকে আলাদা আলাদাভাবে পড়ছেন আপনি মক্কা মদিনা যক্কা ইমামের সাহরে লিয়া দোয়া করেন না আর বাংলায় শুলে গিয়া ইমামে সাহরে লাই দোয়া করেন আপনার কইবা অত হুজুর কলে বুঝছেন না আমার কাছে দলিল না আমরা দলিল লেগিয়া ওই যে রসদাম যেটা গেছে কিতাব আল্লাহি ও সুন্নতিহী আমার আল্লাহ কিতাব আর রসদুল ইসলামর সুন্না ওই দুইটার মাঝে আমরা দেখ এই ব্যাপারে কিতাব নির্দেশনা দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি সমাজও রসুলোর তরিকা নাই কিন্তু চলের বুঝছেন না অনেক সময় মাল বদলি যায় দেখা যায় এক কোম্পানির মাল আর প্যাকেট লাগাই দিচ্ছে আর কোম্পানির বাজারে খাওয়া যায় না দুই নম্বরে করে তা আমার দেশে অনেক সময় আছে মালেলগিয়া হুজুর মালের লগিয়া ফিরসাবর মালের লগা বুজুরগারের দিন মালের লগি বাংলাদেশি মালের লোক ইন্ডিয়ান আর সবদিন লেভেল লাগাই দিছে মোহাম্মদ রসুল্লাগিয়েছিলাম তরি লেভেল বদলাই দিয়েছে আপনার নামাজ ঘোড়া যাইবা আপনি রোজা রাখাত যাইবা আপনি হজ করা যাইবা এক জায়গা খোঁজতাম যে হজইলগিয়া এহরাম বান দিয়া হজ শুরু হয় একহরাম শেষ হয়ে গেলে হজ শেষ হয়ে নামাজ নামাজের শুরু হরসইন আল্লাহ আকবর দিয়া আমরা নামাজের শুরু হয় শুরু হয় তাহলে নিয়ত ফড়া না অন্তর দিয়া অন্তর দিয়া আপনার নামাজ মসিদ নামাজ নিয়ত আছে। অন্তর মসজিদ গান গুন বাজা করবার নিয়ত ভালো হয়েছে গিয়ালে গিয়ে যে ফাঁস মিনিট বাকি আছে আপনার লগালগ নিয়ত কিন্তু বদলি গেছে যে আমি দুইটা হাত ফুড়ি সুযোগ আছে নিয়তটা কোন জায়গাতেইছে অন্তর হয়েছে আপনি আল্লাহ আগবা দিয়ে শুরু এটা আর আমরা দেশের তৈরি মসল্লা ফা করতে না আছে কিতাবও কিন্তু দলিল নাই দলিল সব বুজুর্গানে দিন থাকিয়া দিন থাকিয়া নিয়ত ভালা আসেন তি বই থাকতামনি বেটাই ইয়াল কুদাম দিব খাটিল কিন্তু খাটিয়ে দিচ্ছে বুঝছেন না কাম করা লাগছে তো ঠিক হয়েছে না আগর মানুষ যদি এইগুলাটি খর তাহলে আল্লাহ ইনশাল্লাহ তারা মাফ করে দিবা কারণ তারা অনেকেই জানতা না আল্লাহ কেনা বা কারার শেষ দিকে না জানিয়ে হলে তো বুলে করলে আল্লাহ মাফ করে দিবা কিন্তু আপনি আমি জানি লেগে জানার ফলে আপনার আমার এখন আর সরি যে না আগের মানুষের দিকে খামাইব আপনি যখন জানিলেইছেন জানার পরে আপনার ফ্রি আপনি অনেক জিনিস জানছেন যেটা আপনার আব্বায় দাদায় জানতানা হইলাম না লন্ডনই পয়সা হয়তো আপনার দাদায় লন্ডন গেছে না অনেক মানুষের গেছেই না বাংলাদেশের মানুষ আস লন্ডন কাফের দেশে যেতে গিয়ে পয়সা হারাম পয়সা এটা অনেক মানুষ গেছে না অনেক মানুষ সাইডানি বা গেছে অনেক মানুষ গেছে না কইস মানুষ যারা আসি ফরে লন্ডনটা আর হালাল আগে হুজুর হলে কিন্তু হুজুর হলে গবেষণা করিয়া দিস একটা হইল আজকাল কেউ ফটুয়া দিন ফটুয়া গিয়া পেসের লাগাই দিন বুঝিন না আপনারা আমার সচেতন আল্লাহ খানও তাহলে আর করে। আল্লাহ সুহানিমানদের অন্তর্ভুক্ত করব কা আমরা আল্লাহ সুহান্লা শুকুর গুজারি মানুষ আপনার এলাকাত বেশি না কম প্রজুর গেলে মানুষ বেখাতার হইল মানুষ ক্ষম না বেশি যারে তার আপনি যখন হকর কথা হইতে যাইবা বাধা আইব। এটা নতুন কোন নতুন কোন যুগে যুগে যারা সত্য কথা কছে তার কিতা করছে ফুল দিয়া বরণে তারার কিতা করছে তারার তিরসকার করছে তার দেশটাকে ছাড়ছে মহাম্মদ রসুল্লাহাম তান্লাখান বলা মানুষ দুর্শানীবা তান্ডে তার এলাকা ছাড়া লাগছে কিনা না এলাকা ছাড়া লাগছে না তারল কইসে যাদুকর কইছে তান্ডে কইছে যে তাই আটকুরাতে ছেলেরা যখন মারা গেল কইলে তাদের উত্তরাধিকারী বন্দি জীবনযাপন শিব আবু তালিবর মাঝে বন্দী আলামিনা বিশ্বস্ত হইতো দক্ষিণ শ্যামকুনাতে ইনো পশ্চিম শ্যামকুনাতে প্রোগ্রাম করা লাগলো না দর্শকের অভাব হইলো না টেকা পয়সা দেবে মানুষের অভাব হইল না যখন ইসলামের কথা কইছে এখন গরমের মাঝে লোকের প্রোগ্রাম করা লাগে এটা মোহাম্মদ রুসুল্লাহ করছেন আপনি মিসগাইডেড হইয়ানি আপনি বুল ফতে যাইয়ানি আপনার কেউ প্রলোভন দেখাইয়া হক তাকে বিচ্যুত করেননি কোরআনার ফদ থেকে হরাইয়া নেননি অট্টৈলোকি বিষয় কিন্তু আপনি যে নির্যাতিত আপনি যে নিষ্পেষিত আপনি যে লুকাইয়া খাজ কররা এটা কোন আল আমিন বিশ্বস্ত মানুষ তান নুফুরে নিয়ে ইটর উঠোর ফেট উঠানিয়া সাফাইয়া দিছে তানরে গলাত ফাঁস দেওয়ার লাগে চেষ্টা করা হয়েছে তানরে লাগে চেষ্টা করা হয়েছে তানরে যাদু করা হয়েছে ব্যক্তি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবানির অভিযোগ দেওয়া হয়েছে মানুষের স্ত্রীর যদি অভিযোগ আয় তো মানুষটার অবস্থা কিলা হয় আল্লাহ একবারিক মাহমুদ রসল্লা সাল্লা আলি সাল্লাম রে এইভাবে যুদ্ধর ময়দানের ডাকসেন খাড় দিকে আল্লাহর দিকে আল্লাহর মানুষের আল্লাহ আমরা যদি আমরা দলর দিকে দাও আপনার হইতে পারতাম তো স্বার্থ স্বার্থ লাগে বাড়াইছো বাড়ি থেকে আমরা আপনার আমরা কোরআন সুন্নার প্রতি পরিচালিত হই আলহামদুল্লাহ কোরআন এখন বাংলায় পাওয়া যায় দেখান এবং সুনার লগে এটার মিল আছে কিনা না যদি কোরআন সুনার থাকে গ্রহণ করুকা কোরআন সুন যদি না থাকে তাহলে আপনি এটার বর্জন করুক না আপনি আমার সামর্থ্য আল্লাহ সুহান আপনি আপনার আখল অনুযায়ী চলছেন কিনা না এটারে আপনার জিগার করব আপনি আপনার জ্ঞান অনুযায়ী চলছেন কিনা না আপনি আপনার বুদ্ধি অনুযায়ী বিবেক বুদ্ধি অনুযায়ী চলছেন দুনিয়ার ব্যাপারে আপনি কত চাষাই বাছাই করুন এটা সাফল কিনতে গেলে লোকাল বাজার না সত্যি কিনা না আপনি দুনিয়ার একটা বিষয় যদি অত অত গীতা করেন তা আখেরাতের বিষয় আপনি যে নিতা কি আমি খুঁজলাম আর আপনি আমার কথা মানলি তার আপনি যাচাই বা সে খারা মানুষেরই আল্লাহর দিকে ডাকেন আর খে মানুষে তার ফিরোর দিকে ডাকে তার বুজুরগানের দিনের ডাক দিকে ডাকেন বুজুরগানের দিনের তরিকার দিকে রাখে। আমরা যদি প্রত্যেকটা ইবাদতলা চেক করি আমরা ইমানের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে দেখো আলী সিরকের মাঝে আমরা নিমজ্জিত আমরা যদি আমলের ক্ষেত্রে আই তাহলে দেখা যায় আমরা বেদাতার উপরে নিমজ্জিত সিরকে সৈলাভ যে দেশ অনেক মানুষের বাড়ির টিন নাই ওয়াল নাই গেছে কিনা না জিতা মানুষ জীবন্ত মানুষ এলা আছে কিনা না মরা বিল্ডিং আছে দেখি আপনাদের এলাকা আছে নি মরা মাংস বিল্ডিং নাই কোন বিল্ডিং কত বুকা এই দেশের মানুষগুলা ওখানে বুঝে না যে মরা মাংস তো বিল্ডিং মরে গেছে ফসি গেছে খবর কুদলে কিছু ভাইত না। এর লাগি বিল্ডিং বানিয়ে রাখছে এর হন ইয়ে বাতি দে এর অনেক লাইট লাগাই আছে এর উপরে কাপড় লাগিয়ে রাখছে এর কাজ করে আর কি না আসছে তারপরে আপনি মনে করেন যে এটা বড় বুদ্ধিমান খুব ক্ষমতাবান এর মরার পরে গায়ে উল্টেইলে পয়সা দিলে আছে কিনা না রাস্তা মোকা যাইতেছি পয়সা না দিলে গাড়ি উল্টাই মরার ফলে যদি খবর থাকে গাড়ি উল্টাইছে না সন্তান বিয়া করতে পারছে না সাজাল কি বিয়ে করছে সাজাল হাজাত মানুষের সন্তান চায় সন্তান দেওয়ার মালিক কি সাজাল চাকরি উন্নতি দেওয়ার মালিক সাজাল অসুস্থতা দূরকার কি সাজাল আমরা গায়ের থেকে অদৃশ্য থেকে কোন কিছু করার নাই কিন্তু আশ্চর্য মানুষ বুকা মানুষ গুলা আল্লাহ সুফান দান করি আমরা আল্লাহ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে রসীদ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে ইসলাম সম্পর্কে রবসা রব দিয়ে আল্লাহ মুখস্ত করলে নাই তুতা আমরা তুতা ভাগি আছে টিয়াভাঁকি ময়না ভাগি আছে না হয়। মুখস্ত করে এখন সেগার করে তখন মাধবনী তখন কিতা সব মাত ফাউরি লাগবে আর কিতা মাতবো তখন তার অরিজিনালটা কে কে রাখা শুরু করবো তো ফেরস্তা হলে যখন আমরা খবর গিয়ালে তোমার মুখস্থ নকল রব হিসাবে মানতে হইব আল্লাহর ইবাদত করতেই আল্লাহার রাজিকুশি করতে হইব আল্লাহ জলাফ রাজিকুশি আল্লাহ চলতে হইব মামর গর বনির আড্ডা দিলা আর লাগাবাশার বাবির লগে আড্ডা দিলা আর নিজের বাবির আপনি রিক্সকা সত্য দিলা আর আপনি জান্ন তারা সৌন্দর্য দেশে নাই ফর্দার ওয়াজনাই করবা বাবু জান আর ববু জানার লগে হক কর না খুঁজে রাখলো এবার সে ফর্দার ওয়াজ করত ওয়াজ মাফিল দেখবা যে ফর্দার কোন ওয়াজ নাই ওয়াজ মাফিল দেখবা ওয়াজ নাই যে ওয়াজ করতা বাড়িতে ফর্দা নেই আল্লাহ সুবাহ আমি যেটা খুঁই আর আমার আমল করার্থ দান আমার আমল দান আমরা যারা আমরা আমল দান আমি আপনাদের কিছু নক করলাম কিছু সচেতন করার চেষ্টা করলাম আপনাদের দিকে কিছু জিনিস খাওয়ার চেষ্টা করলাম যেটার মাধ্যমে আপনারা গুম থেকে জাগ্রত হয় আপনারা সচেতন হই আপনারা যা করতে হইব আপনি স্টাডি করতে হইব আপনি যদি পড়ালেখা জানেন পড়ালেখা করবা পড়ালেখা যদি জানতে পারেন না হর্তা করেন না তাহলে আলহামদুলিল্লাহ অনেক লেকচার অনেক অনেক বক্তব্য আছে বক্তব্যগুলো আপনি কালেক্ট করুক কা দেখার চেষ্টা করুক আপনার ব্রেইনরে খামু লাগা আল্লা সুহানাতে আল্লাহ ফির থেকে তার আকলন যেই জিগার করবা আপনি উত্তমটারে গ্রহণ করুক কাউত্তমটার উত্তম ট্রা গ্রহণ করা আল্লাহ সুহান তার পরিচালিত করবা সুহানুহানাই যারা সব কথা শুনবো আমার সব কথা শুনছেন কিন্তু আমার সব কথা মানবার লাগিয়া আল্লাহ না। আল্লাহ কইরা তারা সব কথা শুনে তারা গীতা করবা আল্লাহ গীতা করবা হেদায়ত দিবা আর এরাই লিগে বুদ্ধিমান আল্লাহ সুহানুরক্ষা আমরা বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত আমরা আওয়ারে বোয়ারে খবুল সুরক্ষা যারা বিভিন্ন ভাবে আয়োজন করছেন এই আয়োজনের বয়স রে গেছেন যারা মারা গেছেন আমরা মা বই নয় অনেক কষ্টকররা তার কষ্টরে তার এই পরিশ্রমে আল্লাহ সুহানোর তারারে আনসন্ন জীবনযাপন করার তৌফিক দান্লাক আলহামদুলিল্লাহ সম্পর্কে বেড়ানির জায়গা পিকনিক স্পট ইংলিশে কইলে পিকনিক স্পট এটার মাজার খনাইসালামে মাজার জিয়ারতরবার কোরআন হাদিস কোনো জায়গা ফাইতে খবর জিয়ারতরবার রসুদাল্লা ইসলামে খবর জিয়ারত করার সম্পর্কে হয়ে থাকা কুইশন যে তুমি দেখেন এখন খবর জিয়ারত সর খবর জিয়ারত করতে তোমাদের নিষেধ হস্তম ইসলামর প্রথম দিকে রসুস আল্লাহ ইসলামে খবর জিয়ারত করতে নিষেধ কিয়র দেয় যে মানুষের জ্ঞান নাই তাহিত সম্পর্কে জ্ঞান নাই হন জ্ঞান নয় অন্যতা জতা করোতা করবা এটা মুসলমান সকলের কথা নিষেধ করছেন কিন্তু ফরে হয়েছেন এখন তাই খবর জিয়ারত সরিয় খবর জিয়ারত করলে তোমাদের মরার কথা মরণ স্বরে নাইব কিতা স্বরণাইব হইসেন খবর জিয়ারত গেতারালে দোয়া খর মাজারিটার গিয়ালে মরার কথা কি মনে হয়তো আপনার ডেঞ্চ দিতে জানা কই যে আশেপাশে যে স্পিডে যে মাইক স্পিকার লাগে গান বাজার আপনার আটতে সময় না আর যদি একটু খাওয়ার অভ্যাস থাকে জানা করবো কারণ গাঞ্জার গন্ধে মদ গাঞ্জা বেটি সবটা পাওয়া যায় না বিশ্বাস হয় না শাহজুলাল খালি ইটা না বাটফারও পাওয়া যায় শাহজুলাল শাহরানোর খবর মাজারও যদি আপনি তারা মাজার খবর আবার তারা মাইন্ড করেনার কীটা করে মোমবাতি একবার নিয়ে আপনি উপরে দিবা আবার ও খালি আপনি দিবা আগু যাই হন ঘুরা আবার ঘুরা আবার তো খবর জিয়ার ইস্তাময় আছে খবর জিয়ার যাইবা গেলে কিতা কর্তা নিজের মরার কথা লাগে যাইবা হিনও গেলে রসদ চলাই তার লাগে দোয়া করছে না আমরা হন গলে দোয়া করম কিন্তু যাইতাম নিহতই লগি আমার মরার কথা সরণ এবার লাগে আমরা হিনও যাইতাম গেলে তারার লাগে দোয়া করতাম খবরমুখে অহিয়া নাই দোয়া করতেই কীবলামুখী ওইহা দোয়া করতেই খবর বাঁচির কাজাত নাই দোয়া যারা মাজার নাম দিছে তারা যদি মাজার না। তাহলে তারা মাইন্ড করে মাইন্ড করে রাগ করে কেউ দেখ তারা এইখান তো ব্যবসার জায়গা বানাইছে জায়গা বানাইছে আর খবর তার তো আর থাকে না কেন তো বানাইছে ব্যবসার জায়গা খিলাম ফাঁক্কা করে বানাইছে সাজার বাড়ির দরকার খবর গেছেন কিম্বুজ তানুফু ইটর ফাঁক্কা দিয়া এস পাইপ দিয়া টাইলস ডাকেনে বানাইছে তারা তারা ওখানে পূজনীয় তারা এখানে পূজা করবার লাগে যায় ইতো আকর্ষণীয় বানাইছে হন গেলে কি তৈব হিনক গলে কিছু পয়সা দিবা ইগন সাজদুল আলে খবর হইব এই খাইনি নেখে পাবলিকে না পাবলিকে না আপনি কই না আমি তো আমার বাড়ির সামনে একটা না আর আপনার তো দেখা যাইবো দুই তিন জেনারেশনে শুদ্ধ না খালি উগর পয়সা দিয়া না এটা মাজার জিয়ারত ইসলাম নাই রসুসালামিয়া তিনটা মসজিদ সারা অন্য কোনো জায়গা উদ্দেশ্য করাষেধ করছেন মসজিদে হারাম মসজিদে আকসা আর মসজিদে নবী এই তিন জায়গা অন্য জায়গা উদ্দেশ্য করি সফর করা যাইত নাই আপনি গেছেনটা কোনো খবরস্থান পাইছেন আপনি খবর জিয়ারত করল্লা কিন্তু আপনি বাড়িতে কি বাড়িয়া যাই যে সাজলাল খবর জিয়ারত করিয়া এটাও ইসলাম নাই আল্লাহ না ডাকুল ফিটাইয়া গান বাজাইয়া গান গুন যায় বেশিরভাগ মানুষ লেমটা বেটিং যায় ফরদা করা বেটিং জন না একশো জনের জন না নাই পাঁচজন হইতো নাই বেশিরভাগ হইলে আদা লেমটা ওটা ভেটিনা দানা দান পরিবেশ দেখলে বোঝা যায় আপনি মক্কা মদিনা না গিয়ালা কোনো লেমটা বেটি ভাইবা সব যায় যে লেমটা গেলে হয় যায় ইসলাম কোন শব্দ নাই আরবি আলিফ তাকে ইয়া পর্যন্ত কোন অক্ষর দিয়ে ফির লেখা যায় না আরবও যারা আছেন তারা জানেন পুলিশ রে তারা পুলিশ পুলিশ হইতে পারে না কারণ ফি তো নাই তারা সে লেখত পুলিশ খাই ফির ফাওয়া ফিরর বাড়িতে কীব ইসালে সব মাফি লইব সব যাইবা গিয়া ফিরে পয়সা আইবা বুঝছেন না ফিরর বাড়ি হয় ফিরে আর আপনার কিচ্ছু লাগে না সব যায় ওকে জানা জানে মানুষ আছেন জানার ফির আসন খানরা বা না জানরা না জানা মানুষের জান্ মানুষ রেজিকার করবো এটাই ইসলামের কথা ও রাস্তা তো লাম্বিয়া আলেমগনবীরিকারী সাধারণ মানুষের আলেমিকার করবে। আর আলেমা দেখাই আলেমহলার গিরসুলোর তরিকা দেখাইয়া দিতা আমি অন্তলামী বাজারে কিলা আপনার খাম নিজে ওভাই বন্দে দি কুনা ফুটে ওয়াই দি আপনার রাস্তা দেখাইয় দিতা যে রাস্তায় যায় দিতা কোনটা দরকার আপনি কোনটা দিবা যে রাস্তা যায় রাস্তা দিবা আলেমের দায়িত্ব না মুড়ি যদি তাহলে আপনার দাদার সময় আপনার ফর সময় সময় সব মানুষ ফিরের মুড়ি দিতা কিন্তু আজকে নিলা লোক নেই আগে নামাজি মানুষ বেশি আসতে না এখন নামাজি না মানুষের বুঝে আর যে শহর আগে আপনি ঘুরে থাকতে যে এখন শহর ফালন করা তারপরে ফটকা ফুটাইতা এখন আছে মিশিল দিতা ফুলজরি ফুটাইতা তারপরে বম ফুটাইতা আপনি না আমরা আমরা লাঠির আঘাত কিন্তু এখন আগে থেকে বেশি না আগে যে মিলাদ খতম আসিল এখন কি তা বাড়ছে না কমছে কারণ মানুষ এখন বুঝে সচেতন ইসলাম যদি থাকতো তাহলে বাড়লো তার জিকার করবা যারা মিলাদ ফোড়ে বইয়া ফুক বাড়ুক হুজুর মাদ্রাসা ফর্শ হইন আপনি পনেরো বছর বা ষোলো বছর মাদ্রাসা বা তার বিশ বছর কোন ক্লাসে মিলাদারটা শিকান কোন ক্লাসও কোনো আর বৌরাহ ফলিয়া আসে সব মিলিয়া দোয়া ফোরিয়া আর হেসে সবরে ব্যস্ত খাটাইয়াছে তুমি গিয়া এর কোন ক্লাসও ফোড়া নিয়েছে নামাজ চাপ্টার ফোড়া নিয়েছে অজুকিলা করতে ফোড়ানি রোজাকিলার আস্তায় ফোড়ানি অজুবঙ্গের খারণ ফোড়ানি হয়েছে রোজা বঙ্গের খারণ ফোড়ানি হয়েছে এগুলো ভাইছে কিন্তু এটা কোন চ্যাপ্টার আছে কোন ক্লাস আছে কোনো ক্লাসও নাইলে তারা নিজের একটা বানাইছে এর দা একজনের আরোজনের মিল নাই। আখতা উঠিয়া দেখা উর্দুতে কবিতা কয় তো বাংলা হয় তুমি না এলে দুনিয়ায় আদারে হারাত ছবি তোর কি বাংলা পাত্তা নিশাভাইকের বাংলা বার্তা তুই ভাইলে ক উর্দু একটা কবিতা মানুষ মারা গেলে কোরআন ফোড়া মানে মানুষ মারা গেলে তার বুঝিয়া কুরআন ফোড়া কোরআন নাজিল জিতা অঞ্চল লাগি মরমাঞ্চল লাগি নাই কোরআন হইলে জিতা মানছে কোরআন ফড়লে গিতা আছে সব আছে বুঝিয়া ও কারণা বুঝিয়া জেলা করে ফোরবা একটা ঘর আছে কুরন ফোর মরার বাদে দেখো গাইয়া হুজুর হলে একটি আর প্টি আর কন্ট্রাক্ট নিবা জনে তাই লজনে লইয়া দেবাই মরা খানা পড়া মরা খান্দ যদি আপনার মানুষের চেষ্টা করতে লাগা করো পড়া বউ এদিন ফোটাইয়া দিয়া তারপরে শেষে যদি আপনি বাদ ঘুমাইছেন আর বাদে গিয়ে হুজুরের কাছে পয়সা দিয়ে কিনলিবা কিনুন কিনা না হুজুরে কিছু পয়সা দিলা হুজুরে আপনার দিলা সব যদি এগুলা কি না যায় হাসিনা আরকি বেটাই কিনা করছে বেটায় জায়গা বেচবার আগে তারা আর বাদে কি আপনার বিক্রি টিকবো আপনার কিনা টিকবো আমার যুগ মানুষ মরছেন কিনা না তারা তোলা কুরন ফোর প্রমাণ। ফলাইছে আর হ্যাঁ কিনলিলা বড়লোক মানুষ গুমা সারাদিন গুমাইলা আর বাদেউটি কিনিলা আর জেন্টানোর একবারে হুতলে গুম লাগে না ওলা বুড়া ডেট গেছে গিয়া ও ইন্দেন বইয়া খতিন না ইন্দান বই দিল্লারে পড়ল ও জুহান যেহেতু আশেপাশে একটু ফুটেজ ফাটেজ করল আপনার দেশে খতম তো আল্লাহ বুঝার তৌফিক গান করুক আপনি সহজে বুঝিলিবা যে এগুলো যে ঠিক না বানার জিনিস বুঝা যায় আল্লাহ আপনার আখল দিছেন আমরা একটু চিন্তা করি যদি আমরা সব বিষয় ইর মাঝাব মানা কি ফরস মাঝাব মানাইলিয়া যে আছে। আবু হানিফা রাহমা জন্ম হইল আশি হজরিত রসুল মারা গেছেন দশ ইজরিত শত বছর ফলে জন্মই রসুল্ল মরার বছর ফলে ইমাম আবু হানিফা রাহমাউল্লার জন্ম হয়েছে ইমাম মালিক তাঁর জন্ম হইল তিরানব্বই ইজরিত মরার বছর ফলে জন্ম হয়েছে কত বছর পরে রসুল মরছেন দশ হিজড়িত জন্ম হয়েছে তিরানব্বই হিজরিত শত বছর পরে তিরাশি বছর পরে জন্ম তারপরে ইমাম শাফি ইমাম শাফির জন্ম হয়েছে একশো পঞ্চাশ হিজড়িত রসুল কত বছর পরে জন্ম বছর পরে ইমাম আহমদ ইম নে হাম্বল কারণ জন্মইল গিয়ে রসুল মরার কত বছর পরে জন্ম বছর পরে জন্ম হয়েছে তারা ইসলামটা যেভাবে মানছেন যেভাবে বুঝছেন তারা নাম দিয়া মুসলিম সমাজও তরিকা হয়ে গেছে সেটা ফুলতুলির তরীকা আছে না আছে কিনা না শরমোনের তরিকা আছে না ওলা হানাফি সাফি মালিক তৈরী হয়ে গেছে এবং সাইর তরিকায় তারা তারা যে তরিকা যারা মানেন তারা হইল সাইরোটাও ঠিক কী দেখো ঠিক কিনা একটা মানতেই এখন আবকা আমরা ফইলা দেখি যে সাইরোটা হানাফি মাঝাবো কেউ যদি অজু করিয়া তার বৌরে ধরে বউরে সহিউরে মায়াতে লাই তাহলে তার অজু যাইতে নাই আর সাফি মাঝাবো কেউ যদি অজু করে অজু করিয়া কোন মহিলা যদি সহি হক কাছে ঠিক হইতে পারেনি আপনেও মুসলমান তাইনেও মুসলমান এজন হানাফি আর এখন সাফি তাইন যদি অজু করিয়া তার বউ সজু যাইব গিয়া আর আপনি যদি সইন তাহলে আপনার যাইতে নাই হারাম আর হানাফিমা যাব আর শাফিমা যাব ইমামর পিছে সুরা ফাতে ফড়া হইলে ফরস কঙ্কা দুটোই ঠিক হইতে পারে কইরা আর কি মিলে আর যদি মিলে না তখন কোনটা মানতে হাদিস মানতে কোনটা আল্লা কথা মানো রসুলের কথা মানো তোমাদের মধ্যে যারা আমর আদেশ দিতে পারে তার কথা মানো আলম কথা মানো তারপরে আল্লাহ ই আয়াত কিন্তু দাঁড়িয়ে প্রস্তাব করিবেন না হ্যাঁ না এখানে বা কিছু দিন ঠিক হলো আমরা দেশের কিছু মূল্যায়ন আছেন তারা কি দেখবা মোফসিরে কোরআন আছেন আন্তর্জাতিক খাতি সম্পূর্ণ কোরআন তারপরে মানুষ আতি উল্লাহ আতিউরুল্লা উল্লি মিনক শেষ অথচ আয়াত শেষ আপনি বাংলাদেশ আলেমা হলে যদি দেখা দেয় ও যে মত্য দেখা গেল হারাম হ্যাঁ এই ধরনের যখন আইব তখন কী করতে করা আল্লা রসুল কাজাত রসুলা উজু করছেন তারপরে বৌরে টাচ করছেন তারপরে তো উজুকছে না তাই নামাজ রসুলা কাজে যে মতবিরোধ লাগি কুরন সুন্না মানাইলিয়া ফরজ আর মাহান সর্বশেষ প্রশ্ন হইল গিয়া এরপরে আপনি যদি কোনো প্রশ্ন থাকে সর্বশেষ এনে যে প্রশ্ন করছেন এই প্রশ্ন তাবিজ সম্পর্কে তাবিজ বাংলাদেশের খুব বড় একটা ব্যবসা জিনে ধরি উফরেও ধরলে একটু মাতার বিষ করলে অতা করলে হুজুরের হতা দিই বা রায় সময় গিয়া হুজুরিটা কে হুজুরি এটা তাবিজ দিবা তাবিজ তো সত্তার মিয়ার যায় আর গিয়া আইয়া আতো দেখা যায় ভাই পারেন না গলার তাবিজ যুগ এই ধরনের সাহাবাই তারা এটা সমাধান করছেন কুরআন ফলিয়া তারা কুরআন দিয়া ফুদিয়া করছেন তারা সুরা ফাতে করছেন এবং তারা সুরা ফাতে ফু দিয়েছেন ফয়সাও নিছেন তাহলে সাহাবাই কেরামটা গিয়া সাব্যস্ত হয় যে কোরআন ফড়িয়া জার ফুক করা জাহেজ এবং এটা দিয়ে যদি ফসানোয়া জাহেজ আর তাবিজ সম্পর্কে রসদামে কৈছেন যে আপনার এলাকা যত মানুষের তাবিজ নাই তাবিজের ব্যবসায়ী হুজুরও নয় আর তাবিজেন তারা লাগে না যদি সাধারণ মানুষের দেখে তাবিজ আছে তাহব ওল্লা হারাম কা নিয়ে মনে করি সবটা ঠিক আছে অথচ আপনি কইবা যে আপনি কই না আবার তাবিজ পি দাম না কিন্তু আমি কইলাম না রসুল্লা নিজে চিকিৎসা করছেন রসুল্লা নিজে ফুক দেওয়া জিনাগর লাগিয়া দরজা লাগিয়ে নিয়ে দরজা শেখানে খুলতে পারেনা সালাম দিয়া কোনো ঢুকলে এই গর শে থাকে না আমরা গরো তো সালাম নাই মারা সালাম দিতা নিয়ে সরম আজকে রায় কথা বাজে আপনার বই দিচ্ছেন একটা আমল অন্ত মারে সালাম দিতে আজকে প্রোগ্রাম করতে আপনার বাধা দিছেন আপনি ওল্লাহি আপনি গোয়া সালাম দেওয়া সবাই লাইয়া আসিব আপনার আম্মাই কহবা এতদিন পরে আত্ম দিন আছে বন্ধু বান্ধবের লইয়াছেদিন বাদে সব বন্ধু পিন্দি সত্যি কিনা নযাটা এটা গান আইলে যদি আপনি হিন্দি বা কিতা আছে ঠিক আছে আল্লাহ সুবাহর কাজ না সিদ্ধান্ত লাগে যজ্ঞ সমাধান যজ্ঞ ভাবি আর তাবিজর মাঝে অনেক সময় তারপরে দেয় আত্ম ছবি দিয়ে বিভিন্ন আয়াত দিয়ে দিলে আপনি কোরআন আয়াতিগুলো বাথরুমে ইরা এগুলো আপনি বস্তা এগুলো তাঁকরা আর কোরআন ছাড়া যদি দেয় তাহলে সিরক সালামিটাই লিখিয়া সিরক আল্লাহ সুবাহ দান হল আমরা সত্য হিসাবে সত্য রে সত্য হিসাবে জানার সেটা ত্যাগ করার বড়তী নাহিমিন এটাই লাগিয়া যে বড় খতম ফোর যে প্রশ্নটা আনছেন যে এই খতমটা তখন তারা পয়সা দিয়ে আপনার ফুলিয়ার সব ট্রান্সফার করলে ক্রেডিট ট্রেন্সফার দিলা ট্রান্সফার করেন্স ট্রান্সফার করিনি তারা ফটো ফুল এটাকে এই ধরনের কোন বিধান ইসলাম আপনি বিভদ ফুলটা করতাম কিন্তু আমরা বানানি শুধুমাত্র ব্যবসার লাগিয়া আল্লাহ সুবাহ তৈরি না মাঠের তৈরি এখন আল্লাহ যদি প্রশ্ন করেন আল্লাহরী আল্লাহ মানুষ আপনি হুকা যেকোনো অনুবাদ ভাইবা কল ইনামা আনা বাসার নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ হ্যাঁ আপনার হুকা আমি তোমাদের মতো মানুষ আল্লাহ মানুষ আর হারগর নূর এখন খার কথা মান তার আল্লাহার কথা এখন আর একটা দলিল যে নী ফেস লাগাইব সুজা সুজি উইলি ইয়ার মাই থাকল না ফাঁস রাখা ফরজ এগুলি মায়ের আছে নাকি মাই আছে না সুজা সুজি আছে কিন্তু বেড়া লাগাই রাখি তো বেড়া সুদাহ আপনি কুরানো আছে কাদের আল্লাহি নুর কিতাব তোমাদের কাছে নূর এবং কিতাবুন আল্লাহ কালকে নুর তৈরি কিন্তু আইসেনা যে আল্লাহ খালা তৈরিও করছে নুর দিয়া কিন্তু আইসে যা আ অর্থ এসেছে তোমাদের কাছে হয়েছে না খালাকা। কিতাব হয়েছেন আল্লাহ আর হে এস এস এগুলোর দলিল দিয়ে আপনার আপনার দ্বারা কিন্তু আপনার যে কুরানোর অন্য আয়াত গুলা দেখুন দেখবা মোহাম্মদ রসুল্লা সাল্লা সম্পর্কে মক্কার মুসিক হলে হইত যে তুমরা মুসিকা হলে হইতো হলে মুসলমান তার মক্কার মুশ্রিক হলো এই ক্ষেত্রে তারা রাকিদা আছে যে নবীআসাল্লাম মানুষ এবং তারা কইতো যে তোমার লাখান মানুষের আল্লাহ নবী মানে ফাটাইলাখানে তোমার ফেরেস্তারে ফাটাই তখন আল্লাহ জহার যে দুনিয়া যদি বসবাস করতো ফেরস্তা হলে তাহলে গিতা করলাম আল্লাহ ফেরেস্তারে মানে ফাটাইলা কারণ যারা নবী নূরি যখন নবিল্লাহানবিল্লাখানা তাই তো নুর তৈরি নবিল্লা খান ঘুমাও খুব নবিল্লা খান ঘুমাইব আকিলা নবিল্লা খান নামাজ ফুড়ো সল্লু যে আপনার নামাজ ফোড়ো রসুল্লাহান না রসুল্লাহ আকিলা মানুষ আমরা জায়গা এলাকা বাসিয়া পয়সা খরচ করিয়া আইলো আইয়া মিলাদ ফুরিয়া তার নবীন তৈরি হইতে শেষ আর মানুষের যে মানুষের মাঝে যে ব্যক্তিগত পরিবর্তন আইতো মানুষের যে চিন্তা চেতনার পরিবর্তন মানুষের যে আমলের পরিবর্তন দেখলো যে সব মানুষের লাগে কিছু না হাল জাল এটা হাল নই লাগে আল্লাহ সুবাহ আল্লাহ মানুষ এবং আল্লাহ তৈরি তৈরি আর মানু আদম কিতার তৈরি আর জিনেষ্ঠে নবী নূর বানাইলে শ্রেষ্ঠ মানুষ আর নবী নূর বানাইলে আপনার লগে তানি ফিরিস্তা হলো ক্যাটাগরি ফিরিস্তা হলো সম্মানিত আদম সম্মানী আল্লা হাদিস লাগিয়া আল্লাগো টান বা ওয়াজ করে দেখা আল্লাহর নাম লো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইতালা আল্লাহ সব সৃষ্টি মাঝে সব থেকে উপর সৃষ্টি হল গিয়া কিন্তু আপনি বুদ্ধি দিয়া আপনার আখলে গুছলের কিনা না সব কি সৃষ্টি করছেন আল্লাহ ইলে গিয়া আড়স রুফরিয়া আল্লাহ সব সৃষ্টির আসেন আল্লাহন তাই ফোম আসমানো আইন আমরা আল্লাহ করি হাত তার কোন উদাহরণ নাই কোন একজাম্পল নাই কোন তুলনা নাই আল্লাহ আল্লাহ আল্লাহ খান আল্লাহ যেটা কইছেন কুরানো আমরা আল্লাহ বিশ্বাস করি করি কিনা আপনি আল্লাহ গ হইয়া আর আল্লাহ বাইয়া এলাকার নাইল কি রসদ চলেছিলাম আমার তরিকা নাই শাহাবাই তরিকা নাই যে আল্লাহ গো আল্লাহ আল্লাহার গড়ে আল্লাহর গড় মসজিদ সুম আল্লাহার তোমরা আল্লাহ হেফাজত করো আল্লাহ গড় যে বানাইবো আল্লাহ তার লেগে জানা তো একটা গড় বানাই দিবা এটা এটা সম্মানিত আল্লাহার তো দুনিয়া গড়ের দরকার নাই কিন্তু আল্লাহ সম্মান হিসাবে হয়েছে আল্লাহ আল্লাহওয়ালা মানুষ বুঝছেন না ফরে আল্লাহ আল্লাহ করবার লাগে আল্লাহর আল্লাহর ঘরিং মসজিদ করেন বাড়িদের মাইকিং মাইকিং করেন বাড়িয়ে গাড়ি রাস্তাঘাটে মাইকিং করে প্রচার করবার প্রচলন আছে ইন্ডার্লিয়া এক জায়গা শুনবা বেটার ঠিকানা জায়গা আর নামা জায়গা আর জায়গা গেলে কোনো জায়গা বিয়া আগামাতা কিছু শুনা যায় না যে মোক মারা গেছে মাইকিং করতে খাবো লাগে এক জায়গা হয়েছে না করলে আমার সম্মান থাকা আমরা অনেক কাম করি নিজের সম্মানের লাগে লাগে আর নিষেধ করছেন যে প্রচার করতে না মানে প্রচার যে মরা না খান না কাপড় না এটা হ্যাঁ মরি গেছে আমার বাবা বেটির জায়গা তার বেটি আছে কিনা না আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহিহি রাজি হন আল্লাহ মুসিবাতি হোক ফেলা হইতে আলহামদুলিল্লাহ তারপরে হইতে ইন্না আল্লাহর সিদ্ধান্তের খুশি থাকতেই আগে আরবি ভাষা দেওয়া বা লিখিতে কুৎবা দেওয়া আমরা দেশের পরিবর্তন মাতৃভাষায় কুতবা চালু হয়েছে বা আগে যে বয়ান দেওয়া এই বয়ানটাও দিতে গিয়া অনেক সময় দেখা যায় যে মাসলিহলার নামাজের সময় তারা করা হয় এটা আস্তে আস্তে পরিবর্তন সময় লাগব। যদিও আমরা দেশের বেশিরভাগ মানুষ হানাফিমাজ ইমাম আবু আনিফা রহমাউল্লাহ এই ব্যাপারে পৃথিবীর সর্বপ্রথম ফটুয়লিয়া যে আরবি ছাড়া অন্য নামাজ ফুড়াও যাই ইমামিফা রহমালার ফটোয়া তারা ইমাম আবু আনিফার ফটুয়া যদিও আমরা দেশের মানুষ আসলে দাবি হরেন কিন্তু তান এই ফটোয়াটার তার ফলো হরেন না এই ছাড়াটা পরিবর্তন আইন হওয়া বুজার তৌফিক দান করে কাজ করা শেষ কইলাই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরুকা ওয়া আতুবু